সম্মানিত হাজির আমরা তাফির শুনবা আজকে ইনশা আল্লাহ সুরা একত্রিশ নম্বর আয়াত থেকে ইনশাল আল্লাহ আল্লাহর জন্য যা কিছু আছে আসমান এবং জমিনের মধ্যে সবকিছু আল্লাহ তালার জন্যেই সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ তালা এগুলোর মালিক ও আল্লাহ তালা এগুলো সবকিছু একদিন আল্লাহ তালার কাছেই ফেরত যাবে সমস্ত কিছুর কন্ট্রোল নিয়ন্ত্রণ সৃষ্টি জন্ম মৃত্যু যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ তালার মালিকানা। মালিকানা মানুষের খুব সীমিত আপনি বাড়ির মালিক আমি গাড়ির মালিক অনেক কিছু মালিক আমরা হয়ে যাই কিন্তু এই মালিকানাটা একবারেই সীমিত কাকে কখন আল্লাহ কদ্দুর দিবেন আবার কখন নিয়ে যাবেন আসল কন্ট্রোলটা কার হাতে আমাদের হাতে ধরে রাখতে চাইলেও পারবো চাষটা করতে পারি কতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন এর বাইরে আমরা কিছুতেই পারব না এই জিনিসটা একটা বিরাট এই জন্য সার্বভৌমত্ব যেটাকে বলা হয় মানে অরিজিনাল সত্তা অরিজিনালিজিনাল মালিকানা এটা আসলে মানুষের হাতে নয় আসল মালিকানা হচ্ছে আল্লাহ তালা হাতে আমরা কত শুনেছি কোরআনে পাকে এক জাগায় নাই লিলা ফির বা শুনেছি আসমান জমিনের সব মালিক এনে আল্লাহ তালার হাতে সার্বভৌমত্বের মালিক কে আল্লাহ কিন্তু আমাদের দেশের গণতান্ত্রিক সংজ্ঞায় সার্বভৌমত্বের দেশের সার্বভৌমত্বের মালিক কে কি লেখে জনগণ জনগণ মালিক হয়ে গেছে এগুলো জনগণকে ধোকা দেওয়া গণতন্ত্রের নামে জনগণের হাতে কি কি অধিকার আছে ভোট দেয় একজনকে পাশ করে আরেকজন তো জনগণ মালিকানা থাকলো কেমনি ধোকা গণতন্ত্রের নামে সবকিছু তো যাই হোক আসল মানুষ করাপশন করে মানুষ অনেক তরিকায় করে কিন্তু এইজন্য জন্য সার্বভৌমত্বের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহাল এটা হলো ইসলাম এটাকে গ্রহণ না করে মানুষ যখন বিভিন্ন তন্ত্রের মন্ত্রে চলে যায় তখনই মানুষের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়ে যায় সঠিক তথ্য তাদের কাছে থাকে না সঠিক জ্ঞান থেকে তারা বঞ্চিত হয়ে যায় এই জন্য বলা হয় ধরা তারা সরা জ্ঞান করে আর যদি আল্লাহ তাই করবে না ভয় করবে এই ক্ষমতা দিয়েছেন আল্লাহ পরীক্ষা করছেন আমি কি করি এটা নিতে আল্লাহ সময় লাগবে না তো এই একইটা দিনার জন্য ইসলামের বুনিয়াদ হচ্ছে আল্লা তালার এই মুলকে স্বীকার করে এই আল্লাহের শিকার ক্ষমতার শিকার কর্তৃত্বের শিকার এই মালিকানার শিকার এটা একটা বিরাট বিষয় নবী করিম সাল আলাই সাল্লাম আমাদেরকে আল্লাহ তালার এই মুলকিয়েতের ধারণা দিয়েছেন অনেক তরিকায় তিনি তাহাজ পড়তে উঠলে দোয়া করতেন আল্লাহ তালা কাছে আল্লাহ হামুদ আন্তানুরসাম ولك الحمد لك ملك السماوات والارض ولك الحمد انت قيام السماوات والارض ولك الحمد انت مالك السماوات والارض ومن فيهن ولك الحمد انت رب السماوات والارض ومن فيهن شود الله تعالى प्रशंसा शिक्रती زي الله समस्त प्रशंसा आपन ए सब किसुर रब आपनी सब किसुर मालिक आपनी सब किसुर সবকিছু আপনার আপনার হাতে এই জিনিসটা হচ্ছে আসল ইমান মুসলমান কিন্তু আমরা এই ইমানটা আমাদের নাই এজন্য আজকে আমাদের এই তো আল্লাহ দুনিয়ার মানুষকে বলছেন সে কথা স্মরণ করিয়ে দিচ্ছেন বল্লাহিমাফ মাফিল মাহিল আসমান জমিন সব সবকিছুর মালিকানা আল্লাহ তালার হাতে এই কথা বলার কারণ কি এই ইমানটাকে কেন আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন পরের কথাটা কি মনে রাখার জন্য পরের কথাটা কি যাতে করে আল্লাহ যা যা দিতে পারেন পাওনা দিতে পারেন যেটা পাওনা দরকার আছে বুঝেই দিতে পারেন যারা খারাপ কাজ করেছে তাদের কৃত কর্মের যেটা প্রতিদান হওয়া দরকার যে শাস্তি পাওয়া দরকার সেটা যেন দিতে পারেন আর যারা নেক কাজ করে আল্লাহ তালার হুকুম মতো চলে সুন্দর জীবন যাপন করে তাদেরকে যেন আল্লাহ তালা সুন্দর করে পুরস্কার এর বিনিময় দিতে পারেন তাহলে এই দুনিয়ার মালিকারা সবকিছু আল্লাহ তালার হাতে ঠিকই এটা দিয়ে আবার আমাদের হাতে টেম্পোরারিলি কিছু অধিকার চর্চা করার জন্য দিয়েছেন আপনি বিক্রি করেন আমি কিনি আমি বিক্রি করি বিক্রি করি আপনি কিনেন এই যে আমাদের মালিকানার সুযোগ আছে আমাদের আন্দারে নেওয়ার সুযোগ আছে আমাদের দখলে নেওয়ার সুযোগ আছে এগুলো করে আল্লাহ তালা আসলে পরীক্ষা করে দেখেন কারা দুষ্কৃতিকারী কারা সুকৃতিকারী কারা ধরাকে জ্ঞান করে যাচ্ছে তাই করে ফেলতেছে তাদেরকে কেমন শাস্তি দিতে হবে সেই পরীক্ষা করার জন্য আল্লাহ তালার এই আসমান জমিনের মধ্যে তোমাদেরকে এই খেলা করতে দিয়েছেন আর যারা নেক কর্ম করো যারা নেক আমল করো আল্লাহর হুকুম মেনে আল্লাহকে ভয় করে চল তোমাদের এই সবর করে সুন্দর তরিকায় জীবন যাপন করে কষ্ট করে ইমান আমলের তরিকায় আস এটার যে বড় পুরস্কার দেওয়া লাগবে সেটার ব্যবস্থা তো করা যেত না যদি দুনিয়ার মধ্যে এরকম কিছু স্বাধীনতা দেওয়া না যেত তাহলে ওই যে সুর আলমুনকে আল্লাহ তালা বলেছেন দান করেছেন দুনিয়ার পরীক্ষা রেখেছেন পরীক্ষা করে দেখতে যে কাদের নেক আমল আছে কাদেরকে পুরস্কার দেওয়া যাবে কাদেরকে জান্নাতে দেওয়া যাবে সেটা ফয়সলা করার জন্যে আর কারা জাহান নামে যাওয়ার আমল করে যাচ্ছে সেটাকেও ফয়সলা করার জন্য الذين يرتكبون كبائر الاثم والفواحش الا لمن ام ان ربك واسع المغفرته واعلم بكم اذ انشأكم من الارض واذا انتم اجننتم في بطون امهاتكم ايذرا नेक আমল করবেন যারা ভালো পথে চলবে তাদের জন্য আল্লাহ কি সুন্দর করে রেখেছেন এই লোকগুলো কারা হবে তাদের গুণ কি হবে আল্লাহ করেছেন আল্লাফল যারা বর্জন করে চলে এড়িয়ে চলে পরিহার করে চলে বড় বড় গুণাগুলোকে এবং তবে লামাম ঘটে যেতে পারে মাঝে মধ্যে যত নেকরই হোক না কেন মানুষের জীবনে লামাম ঘটতে পারে লামাম কি জিনিস লামামের ব্যাখ্যা এসেছে সগিরা গুনার ব্যাখ্যা তেমন এসেছে যে সগিরা গুনার ঊর্ধ্বে তো মানুষ উঠতে পারে না তাই না কবিরা গুণা হয়তো অনেকেই করেন না বা খুব কম বাঁচার চেষ্টা করেন চুরি করেন না জেনা করেন না মদ খান না মানুষকে হত্যা করেন না এতে যত কবিরা গুনা আছে সেরে করেন না এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করে কিন্তু ছোটখাটো কবিরা গুনা তো হয়ে যায় ছোটখাটো সগিরা গুণা তো হয়ে যায় এটার একটা অর্থ হলো লামা মার্তা সগিরা লামামের আরো কয়েকটা অর্থ আছে সবগুলাই খুব অর্থবহ আরেকটা হলো করে আল্লাহ সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে এটা একটা অর্থ দুই নম্বর অর্থ লামামের লামের তিন নম্বর অর্থ আসছে করেও ফেলেছে জীবনে একবার করেছে দুইবার করেছে বা ওয়ান অফ করে ফেলেছে তারপরে আল্লাহ করছেন আর জীবনে তিনি করতবী থেকে শোনার চেষ্টা করি ইমাম আল কর্তুবী রহমতুল্লাহ বলেছেন লামের একটা অর্থ হচ্ছে কোনো কোন তফসির এসেছে অনেক মফত্সে মনে করেন সহিরা গুণা যেটা মানুষ যতই করে সেটা থেকে দূরে থাকতে পারে না একমাত্র আল্লাহ তালা হেফাজত তাদেরকে করেছেন খাস রহমত দিয়ে তারা ছাড়া আবার কেউ কেউ বলেছেন আবু রা ইব আব্বাস আবি আলিমা আজমাঈন ওনারা বলেছেন আল্লামা দুন জিনা জেনা ছাড়া বাকি অন্যান্য গুনাকে লাম বলা যায় জেনার আগে একদম প্র্যাক্টিক্যালি জেনা ব্যবিচার ঘটার আগে মানুষ অনেক সময় আরেকটু আগাতে পারে এই আগানো পর্যন্ত যা কিছু ঘটে এটা লামাম। আর একদম জেনা যখন ঘটে যায় তখন এটা হয়ে গেল ফা এর ব্যাখ্যা একটা হাদিস এসেছে ইমাম আবির রহমতুল আল্লাহ উল্লেখ করেছেন এই আয়াতটি নাজিল হওয়ার কারণ উপলক্ষে এসেছে এক ব্যক্তির নাম ছিল খেজুর বিক্রি করতে মুসলিম ছিলেন তিনি খেজুরের দোকান ছিল ওনার নাম হল না বিক্রি করেনা এই নাভানের দোকানে কেন তার খেজুরের একটা দোকান ছিল মদিনা এখানে তিনি খেজুর বিক্রি করতেন ফেজা আত ইমরাত এক মহিলা ওনার কাছ থেকে খেজুর কিনতে এসেছেন এখন এই মহিলাকে দেখে ওনার দিলে একটু ওয়াশা এসে গেছে গিয়ে ঢুকো সেখানে দেখবে যে আরো ভালো খেজুর আছে ভিতরে ঢুকার পরে তিনি মহিলাকে খারাপ কাজে প্রচরিত করার চেষ্টা করলেন এবং কোন রেওয়াজ জড়িয়ে ধরেছেন চুমু দিয়েছেন বা একটুখানি এগিয়েছেন তিনি আরেকটি অগ্রসর হইতে চেয়েছেন কিন্তু মহিলা জোর করে বেরিয়ে চলে গেছেন কিছু করেছেন বাকিটার দিকে অগ্রসর হয়ে গিয়েছিলেন আল্লাহ তালা রক্ষা করেছেন ইমান ছিল বুঝা গেল ফসুল্লাহ আলী তিনি লজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে আসলেন রাসুলাল তিনি বলেন কি করবে এখন তখন নবী করিম সাল্লাহ বলে মহিলা কিভাবে আসলে কি সমাজার তিনি বলেন আল্লাহ যা জুহা গাহিন হইতে পারে যে ওনার স্বামী যে গেছেন এই জন্য শপিং করার জন্য মহিলা আসছেন আমাদের মদিনা তো এই খুব বেশি মহিলারা শপিং করতে যেতেন না সাহাবিরা জায়গ থাকলেও হয়তো প্রয়োজন ছিল আছে। এই চলে গেছিলেন জরুরি শপিং এ তিনি এসেছিলেন সেই কারণেটা এটা ঘটছে যাই হোক তারপরে তিনি অনুতপ্ত হয়েছেন তব করেছেন আল্লাহ আল্লাতাল ওনাকে মাফ করে দিবেন এটার কিছু কথা একটু পরে আসছে। তাহলে এই একটা হাদিস আমরা পেলাম যে এখানে এই প্রসঙ্গে গুনার আগের কাজটুকু করেছেন সে আগের কাজটুকু কি হতে পারে এর ব্যাখ্যা কবলাত নজর তেওয়াল মুাম হচ্ছে জেনার আগে মানুষের সাধারণত যেগুলো করে চুমু দেওয়া চোখের ইঙ্গিতে হ্যাঁ ইশারা দিয়ে এবং দৃষ্টি বিনিময় করে এবং আলিঙ্গন করে এগুলো এই সব কিছুকে লাম হিসাবে শরীয়তে গণ্য করা হয়েছে অন্য রেওয়ায় আসছে হাদিস জেনাল আইনাইনেনার চোখের দৃষ্টিতেও একরকম জেনা আছে সেটা হচ্ছে চোখের জেনা আছে সেটা হচ্ছে দৃষ্টি দেখা দেখতে থাকা ও জেনাল বাতস আর হাতের জেনা হচ্ছে স্পর্শ করা সোঁয়ার যখন গোপন অঙ্গ দিয়ে মানুষ আসল একসঙ্গে চলে যায় অথবা যখন ওখানে যায় না এতক্ষণের যা আশা ভরসা প্রস্তুতি ছিল সবগুলোকে মিথ্যা প্রমাণ করে অথবা সত্য প্রমাণ করে যে ঘটে গেলে আগের সবগুলো সত্য প্রমাণ হয়ে গেল আর যদি না ঘটে যায় তাহলে আগের এই কল্পনা প্রস্তুতি ছিল সবগুলো মিথ্যায় প্রমাণিত হলান কাদের যদি এগিয়ে গিয়ে গোপন অঙ্গের ব্যবহার কাজকর্ম সেরে ফেলে তাহলে এটা নাম হলো জেনা আর উদ্দূর না পছলে এতক্ষণ যা করল এটাকে বলা হয় লাম্মা বা লাম আব্বাসহ মুনাকে তফসির জিজ্ঞাসা করা হলো তখন তিনি বলেন যে এই আয়াতের তফসিরে আমি আবু হরাই হাদিস নবী করিম সালনা করছেন সেখানে তার পুরোপুরি জেনাকে লিপিপদ করে দিয়েছেন মানে জেনা থেকে বাঁচতে পারে আমার মানুষ কমই আসে এখন কিরকম আইন আইনের নাজারু চোখের জেনা হচ্ছে দৃষ্টি দৃষ্টিকে সংযনা করা দেখতে থাকা আর কথাবার্তা ভাব আদান করা হ্যাঁ গুণার তরিকায় অনুতা আর অন্তরের মধ্যে এইগুলো প্রস্তুতি চলাকালে অন্তরের মধ্যে বিশাল তামান্না তৈরি হয়ে যায় প্রচন্ড আকাঙ্ক্ষা তৈরি হয়ে যায় সর্বশেষে গোপন অঙ্গ পরিকল্পনাকে হয় বাস্তবায়ন করে সত্য প্রমাণ করে দেয় অথবা এতক্ষণ কল্পনাকে ডাইভার করে অন্যদিকে নিয়ে মিথ্যা প্রমাণ হয়ে যায় কল্পনা করে লাভ হলো না কিছু আসল জায়গায় পৌঁছে গেল না এই দুইটার একটা হয় তাহলে এই আগের কাজগুলাই হচ্ছে লামমাহ বা লামাম। এরপরে আরেকটি অর্থ এসেছে বলেছেন যে এমন কি যদি বড় বড় গুণা করেও ফেলে ওয়ান অফ করেছে কোন এক সময় করেছে কিন্তু পরবর্তী পর্যায় এমন তব করেছে আর কখনো গুনা দিকে ফেরত যা নেই সেই বড় কবিরা গুণাও লামাম হিসাবে হতে পারে যেমন এক সময় তারপরে এমন তো অবাক করলো আর কখনো ফেরত আসেনি চুরি করার অভ্যাস ছিল বা ওয়ান অফ চুরি করেছে টাইম টু টাইম চুরি করত। কিন্তু এক পর্যায় এমন তো করে ছেড়ে দিয়েছে আর কখনো এই চুরির দিকে যায় না মদ্যপান করেছে মাঝে মধ্যে মদ খেয়েছে একাধার তারপরে তব করেছে আর কখনো মত যায় না এগুলো সবগুলো দ্বারাও লামাম হতে পারে এগুলোকে এই কবিরা করে ফেলে তার ফালু ওই সমস্ত লোকেরাই সত্যিকার যারা কোন এক সময় গুণা তখন করে ফেলে তখন তারা ওয়ান অফ গুনা করে ফেললে আল্লাহ কাছে তারা তবা করে নিজেদের নবসরিফের জুলুম করে ফেললে আল্লাহকে ইয়াদ করে আর আল্লাহ কাছে মাফ চায় হ্যাঁ আর এটা বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া গুনামাফ করার তো কেউ নাই রহিম এদের যা হচ্ছে পুরস্কার হচ্ছে যে আল্লাহ তালা তাদের কাছে তাদের জন্য তাদের আল্লাহর কাছ থেকে মাঘেরাত রয়েছে ক্ষমার ঘোষণা রয়েছে আল্লা তালা কবিরা করে দেন মাফ করে দিলে তখন সেটা আর কবিরা গুণা থাকে না সেটা হয়ে যায় তাহলে গুণা কিন্তু কবিরা গুনার বড়টার আগের এগুলো আসলটার আগে। তো সেটা এক পর্যায়ে অর্থ আসলটা যায় না তার আগে কিছু কবিরা করে ফেলেছে আর তিন নম্বর হতে পারে যে কবিরা গুণাও করে ফেলেছে নক্সের ধোকায় পড়ে কিন্তু আর কোনোদিন ওই গুনার কাছে ফেরত যায়নি আয়াতের মধ্যে আল্লাহ বললেন আল্লাহ তারাই হচ্ছে প্রকৃত নেক পুরস্কার পাবেন ভালো পুরস্কার পাবেন যারা কবিরা গুণা থেকে দূরে থাকেন ছ থেকে দূরে থাকেন একসেপ্ট লামাম ঘটে যায় কখনো জীবনে সেটাকে আল্লাহ তালা কনসিডার করবেন কারণ হচ্ছে অনেক বিশাল মাঘ ফেরাতের আল্লাহ তালার মাগফেরাত ক্ষমা করার ধারণা আল্লাহ তালা ক্ষমা করার ইচ্ছা আল্লাহ তালা ক্ষমা করার ক্ষমতা এত বেশি এত এত বিশাল এত ব্যাপক ইন্দার আল্লাহ তারা নিজে ব্যাখ্যা করে দিচ্ছেন যে তোমার রবের মাঘ ফেরাত ক্ষমা করার ইচ্ছা ক্ষমা করার ক্ষমতা বিশাল এবং ব্যাপক কাজে মানুষ যদি কোনো সময় গুণা করে ফেলে ছবিরা গুণা করুক বা বড় কবিরা গুনার প্রস্তুতি নিক অথবা ওয়ান অফ কবিরা গুনা করেও ফেলে তারা যদি আল্লাহ চায়লি সিরিয়াসলি তাহলে আল্লাহ করতে পারেন পরিমাণ কথা আমি কোনো পারোয়া করি না ফুরুদ্দিন আল্লাহ তালা সমস্ত গুনাকে মাফ করতে পারেন এই আশার আলোগুলো আল্লাহ না শোনালে আমাদের বাচার উপায় ছিল কিন্তু এত সুন্দর আশার আলো যাদেরকে দিলেন তারা যদি গাফেল হয়ে পড়ে থাকি তাও করি না তাহলে তাদের বাঁচার উপায়টা কি থাকবে এই এই আশার আলো শুনে গাফেল হওয়া নয় আশার আলো শুনে আল্লাহর কাছে বেশি করে দৌড়ে আসতে হবে চাইতে হবে যেন আল্লাহ তারা থেকে আমরা দূরে সরে না যাই তিনি ভালো করেই জানেন তোমাদেরকে তোমাদেরকে প্রত্যেককে তিনি ভালো করে চিনেন কারণ তিনি যখন তোমাদেরকে জমিন থেকে তৈরি করেছিলেন প্রথম এরপরে যখন আবার তোমরা একটা বিশ্বাস প্রক্রিয়ায় মায়ের প্যাটে হ্যাঁ জানিন হিসাবে আস মায়ের প্যাটে সন্তান যখন থাকে কি বলা হয় ভ্রণ ভ্রণের পরে কি হয় মানব শিশু যখন জন্মের আগে মায়ের প্যাটে থাকে তখন তার কি অবস্থা দুনিয়াতে আসার আগে সেটাও আল্লাহ তালা ভালো করে জানেন তোমরা যখন মায়ের পেটে থাকো জন্মের আগে সেটাও আল্লাহ তালা জানেন কাজেই তোমরা কি কার অন্তরে কি অবস্থা কে কতটুকু গুনা করেছিলে এখন বাদ দিয়ে সিরিয়াসলি সব কিছু আল্লাহ তালা জানা আছে কারণ এখন শুধু নয় তোমাদের তোমাদেরকে প্রথম যখন তোমাদের আলমে আরোহে সৃষ্টি হয়েছে তোমার বাপদাদা তোমার আদম আলাহামকে তৈরি করা হয়েছিল তখন কত লোক পৃথিবীতে আসবে কেমন হবে ওই সময় আল্লাহ তালা জানতেন আবার মায়ের পেটে যখন ছিল কেউ না তোমার কি অবস্থা সেটাও আল্লাহ তালা জেনেছেন। আর এখন আল্লাহ তালা তোমাকে জানবেন না এখন আমরা তো গুনা করলেও আমরা তো চাই মানুষ আমাদেরকে খুব ভালো মনে করুক যে গুণাগার অনেক বড় ক্রাইম করে সে কি চায় সবাই জানুক সে বড় ক্রাইম করেছে ক্রিমিনাল সেও চায় তার একটা সামাজিক পরিচিতি ভালোই থাকুক সবাই তাকে সম্মান করুক সবে তাকে ভালো মনে করুক এই মানুষ অনেক সময় নিজেকে ভালো মনে করার জন্য দাবি করে লোকদের কাছে পরিচয় দিতে চায় তো আল্লাহ বলেন এগুলো করোনা নিজের খুব সাফাই গাওয়ার চেষ্টা করোনা তিনি ভালো করে জানেন আল্লাহ মানিত কে আল্লাহ তালাকে ভয় করে আসলে ভালো মানুষ সেটা আল্লাহর ভালো করে জানা আছে। আল্লাহ আল্লাহতালা আমাদেরকে জানেন যে আমরা কিভাবে আমাদের এই চরিত্রটা কিরকম আমাদের আমল কীরকম আমাদের আখলাক কিরকম আমাদের সত্তা যে আদম আলাহ যখন সৃষ্টি করেছিলেন ই মিনাল আরত যখন তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করলেন তো জমিন থেকে তো আপনাকে আমাকে প্রত্যেকে আলা মাটি দিয়ে বানান নাই প্রথমে কয়জনকে বানিয়েছেন একজনকে তিনি হচ্ছেন আবুকুম আদম মিনাত্তিন ও খার্লা আল্লাহ জমায় সেখান থেকে আল্লাহ রেফার করেছেন তোমাদের অরিজিনাল মাটি ওকে? তারপরে যখন আল্লাহ ওনাকে সৃষ্টি করলেন ওনার জোড়া সৃষ্টি করলেন এরপরে আল্লাহ তালা ওনার ডানে বামে আমাদের সমস্ত রুখকে হাজির করে ফেলেছিলেন কাজে আমাদের সৃষ্টির গোড়া সেখানে আছে। এবং তখনই আল্লাহ তালা জানতেন যে আমরা কিরকম হব আমাদের রং কিরকম হবে আমাদের হায়াত কত পাবো আমরা কোন ভাষায় কথা বলবো আমাদের রিজিক কি আসবে সবকিছু আলো ওই সময় জানতেন মায়ের প্যাটে আজকাল ডাক্তাররা মনে করে যে আমরাও তো জানি খালি আল্লাহ জানেন কেমন বলে দিতে পারি ছেলে হবে না মেয়ে হবে এদুর আমাদের খবর আছে এর দূর খবর আছে ছেলে না মেয়ে তো অনেক লেটেস্ট স্ট্রেটে গিয়ে ওনারা বলতে পারেন আচ্ছা বললেন এটা জেন্ডার বলে দিলেন তারপরে ফর্ষা হবে না একটু কালো হবে এত রং টং ঠিকঠাক বলে দিতে পারবে বেলে বলা যায় না পাঁচশো বছর আবিষ্কার সেটাও বলতে পারে আচ্ছা ঠিক সেটা বললো না হয় হায়াত কতদিন পাবে সে বলতে পারে ধনী না গরিব এইটা বলুক দেখি বলে না পারে আচ্ছা হায়াত কতদিন পাবে মেডিকেল কিছু পারে বুঝলাম ধনী হবে না গরিব হবে হবে না গুণাগার হবে জাননাতে হবে না লুকাতে একসঙ্গে না আমরা ভদ্রলোক সাজার চেষ্টা করি অনেক সময় ক্রাইম করার পরেও আল্লাহ তালা সাবধান করে দিচ্ছেন যে দাবি করে ভদ্রলোক সাজার চেষ্টা করো না সবাই মেক আমল তৈরি করে চরিত্রকে ঠিক করো ভদ্রলোক সেজে আর চেষ্টা করো সমাজের মধ্যে একটা করতে সবাই তোমাকে ভালো মানুষ বলুক আর অনেক সময় নিজেরাই নিজেদেরকে ভালো মানুষের সার্টিফিকেট দিচ্ছি হ্যাঁ আমরা এই করি সেই করি আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী এই ছিল আমরা অমুক গোষ্ঠীর হ্যাঁ আমাদের বংশ অমুক তমুক এটুকু অনেক দাবি করি আমরা এই দাবি করাটাকে আল্লাহ তালা মোটেই পছন্দ করেন না তিনি নিষেধ করে দিলেন তিনি বলেন তোমাদেরকে এত ভালো করে আমি চিনি কাজেই এরকম ক্লেম করাটা তোমাদের সানে মানায় না ফেলা তুজাকু কখনো, তোমরা নিজেদেরকে নিজেদের সাফাই গিয়েও না সার্টিফিকেট দিও না হ্যাঁ না হু আলামু তিনি করে জানেন তোমাদের মধ্যে তাকুয়া কার আছে ভালো কি নেই জন্য নিজের ব্যাপারে আল্লাহ মাফ করুক কেউ যদি বলা আমি খুব ভালো মানুষ আমি খুব নিকার নজবিল্লা আমি কখনো এটা করি না আমি সেটা করি না আমি খুব নিজের এইরকম বলে এক নম্বরে এখানে তাকব্য চলে আসে বড়াই চলে আসে অহংকার চলে আসে যেটা ইবলিশ করেছিল আনা অনেক বড় গুণা নিজের ব্যাপারে না করে আবার আরেকজনকে যদি খুব বেশি করে সার্টিফিকেট দেয় তাহলে এটাও ঠিক হবে না আরেকজনকে সার্টিফিকেট দিতে গিয়ে অনেক সময় আমরা অমুক তো অলিয়াল্লা হয়ে গেছে অমুক আবদাল হয়ে গেছেন ঢাকা শহরে আবদাল হচ্ছেন অমুক চিটাঙ্গের আবদাল ওমুক এরকম করে কিছু কিছু লোকে আবার নামও বলে দাবি করা শুরু করে দেয় এত বিশাল বিশাল ফজিলত বয়ান করে একজনের ওনার ওস্তাদের কাহিনী হ্যাঁ মানে এত ফজিলত বয়ান করে লোকেরা খুব বেশি এরকম বলা এগুলো ঠিক নয় অমুকের না জানা মধ্যে আল্লাহ রসুল হাজির হয়ে গেছেন এইটা বলতে ক্লাইম করে আখেরই জমানের মধ্যে এসেও চিন্তা করে দেখেন এই সার্টিফিকেট দেওয়ার কাজটা নিষেধ করেছেন অহংকার ইত্যাদি আসবে আর অন্যের ব্যাপারে করাটাকেও আল্লাহ তালা পছন্দ করে না খুব বেশি বাড়াবাড়ি করে প্রশংসা করা অন্য হাজি অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন অন্য কোন নিজের বুজুর্গকে সে কে আকাশে তুলে ফেলে প্রশংসা করতে করতে তাদের কথা নিন্দা করে আল্লাহ বলেন আপনি দেখেছেন ওই সমস্ত লোকদেরকে যারা নিজেরা নিজেদের সার্টিফিকেট দেয় বা কাউকে সার্টিফিকেট দেয় খুব করে প্রশংসা করে বরং আসল কথা হচ্ছে আর তাদের কেউ যদি আসলেই ভালো মানুষ হয় আল্লাহ তালা তাকে খারাপ মানুষ হিসাবে পরিচয় না আল্লাহ তাকে ভালো মানুষ হিসাবে পরিচয় কাউকে আল্লাহ কোন ভালো গুণ থাকলে ফাতিল পরিমাণে জুলুম করেন না ফাতিল পরিমান হচ্ছে ফাতিল খুব সামান্য সূক্ষ্ম জিনিস খেজুরের ভিতরে একটা বিচি থাকে বিচি দেখছেন বিচির উপরে একটু সাদা একটা পর্দার মতো থাকে থাকে এটা কত পাতলা কত সূক্ষ এক সামান্য জিনিস তো আল্লাহ তালা বলেন এই ফাতিল পরিমাণ কোন ভালো মানুষ থাকলেও কারো গুণ আল্লাহ আল্লাহ ডিনাই করবেন না এটাকেও আল্লাহ তালা স্বীকৃতি দেবেন কাজে আল্লাহর কাছে স্বীকৃতি আছে তোমরা নিজেরা স্বীকৃতি পাওয়ার জন্য অস্থির হয়ে যেও না এমনকি নামের ক্ষেত্রেও আল্লাহ তালা এমন নাম রাখতে নিষেধ করেছেন আল্লাহ রসুল সালাম যে নামটার মধ্যে কারণ নাম যদি রাখে মোত্তাকি পরেজ রাখলে এই রকম একটা কেস আসছে আহ এক মেয়ের নাম রাখছিলেন এক সাহাবি তার মেয়ের নাম রাখলেন বার্রাহ বার্রাহ মানে হচ্ছে খুব নেককার আস রসুলের কাছে বললেন ওকে নাহা রসুল নাহা আনহাদসমে নাহা আনহাদাল ইসমে বর্রাহ ভাই তার নাম ছিল বার আল্লা ভালো করে জানেন যে তোমাদের মধ্যে নেকি কার আছে কদ্দুর নামি যদি দিয়ে দেব এরকম আমাদের এলাকায় এক লোক আছে তার নাম হলো সুফি সাহ সুফি তার মানে জন্মের সময় থেকেই ওনাকে ডিগ্রার করে দেওয়া হয়ে গেছে তো এরকম লোকেরা করে অনেক সময় তো সাহাবিদেরকে যখন তিনি বললেন যে বেশি নেই হয়ে গেল আসলে নেককার হবে না গুন বড় হইলে না বোঝা যাবে আগে থেকে কেমনে বুঝলাম তো এখন তিনি বলে নাম পাল্টাই ফেল এই নাম রাখার দরকার নাই বেশি বেশি হয়ে গেল তো বলে ইয়ার আসলে আপনি একটা নাম ঠিক করে দিন কি নাম রাখবো তিনি বলে দিলেন জাইনাব নাম রাখো তখন থেকে ওনার নাম হয়ে গেল জাইনাব তাহলে নামের ক্ষেত্রে তিনি লক্ষ্য করেছেন এরপরে এই যে প্রশংসা করে সামনে বসাইয়া সার্টিফিকেট দেয় গুন গান গায় কীর্তন করে বুজুর কি পরিমাণ আছে কত কাহিনী বয়ান করে হ্যাঁ অনেক সময় দেখা যায় যে ইসলামিক মাহছিলের মধ্যে হুদুরকে বসাইয়া যা বয়ান করে হাল্লা ওনার গুনগানই তো হয়ে যায় দুই চার মিনিট তো এত গুনগান গাওয়া ভালো না সাহাবারা এটা করতেন না নবী করিম সালাম পছন্দ করতেন না আলহাল্লাম আবিহ পিতা থেকে রেওয়াজ করেন যে এক লোকের নবী করিম সামনে একজন লোকের খুব প্রশংসা করা হচ্ছিল ওই লোকটা তার সামনে উপস্থিত আছে। অনুপস্থিত থাকলে কিছু বলা যায় যদিও সেখানে বাড়াবাড়ি করা ঠিক না আর উপস্থিত সামনে বসাইয়া যদি কতক্ষণ ফজিলাত এটা খুবই খারাপ ওই লোককে সামনে যখন খুব প্রশংসা করল নবী করিম সাল্লা উপস্থিতিতে তিনি তখন বললেন ওই ইলাকা কাতা অনুকা হেবে কয়েকবার নবী করিম সাল্লা সালাম বললেন তুমি ধ্বংস হও তুমি তোমার এই লোকটার গরদানটা কেটে দিলা যদি কোন সময় একটু প্রয়োজন হয় কোন একটা রেফারেন্স দেওয়ার জন্য। বা সত্যি একটু স্বীকৃতির জন্য একটু শোকরা আদায় করার জন্য অন্যদেরকে উৎসাহিত করার জন্য ওনাকে একটু পরিচয় দরকার হয়ে পড়ে কোনো কারণে যদি একটু লাগে তাহলে একটু প্রশংসা সূলভ কথা বলার পরে একটা কথা অ্যাড করো তিনি শিখাই দিলেন কি অ্যাড করা কি সুন্দর কথা শিখাই দিলেন না হাসেবহু কাজা আলিকা অল্লাহ হাসি বহু আমরা তো মনে করি আমাদের ধারণা উনি হয়তো এইরকম একটু ভালো কাজ করেন তবে আল্লাহ এটা অ্যাড করো কি আল্লাহ আশাদা আরেক কথা এড করো যে আল্লাহর উপরে কাউকে সার্টিফিকেট দেওয়ার মতো সাহস আমাদের নাই তাহলে একটু ভালো কথা বলতে হলে একটু যদি তার গুণ বলতে হয় বলে কি বলতে হবে ভালো ধারণা আছে আল্লাহ তালাই তো আর আমরা আল্লাহর উপরে কোন সার্টিফিকেট দেওয়ার মতো সাহস আমাদের নাই কি সুন্দর কথা না সাবধান বেশি বাড়াবাড়ি করতে এই অনেক সময় ক্যারেক্টার সার্টিফিকেট নেই আমরা চাকরি টাকরির ক্ষেত্রে কোনো জায়গায় আপনার ক্ষেত্রে স্কুল কলেজে চরিত্রগত সার্টিফিকেট দেওয়া হয় যেটাকে ইংলিশে আমরা আরো দেশে যখন লেখাপড়া করেছি তখন এরকম সার্টিফিকেট দেওয়ার নিতে হয়েছে আমাদেরকে বা এখন আমাদেরকে দিতে হয় আরো দেশে যারা বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে এই কথাটা অ্যাড করে দেই। যখন বলি যে ওনাকে চিনি তিনি আমাদের এখানে এই খুব ভালো একজন যুবক নামাজ পড়তে দেখি এলম শিখতে চান আকিদা ভালো আছে এইগুলা বলা টলার পরে বলি আহাদা। আমরা তো তাকে এরকমই ভালোই দেখছি তা ভালোই মনে করি আল্লাহই তার হিসাব নেবেন আর আল্লাহর উপরে সার্টিফিকেট দেওয়ার কোন শক্তি সাহস আমাদের নাই এত সুন্দর আদব ইসলাম আমাদের শিখিয়েছে অথচ আমরা এরপরে কি করি এক ব্যক্তি এসে রাজি আল্লাহ সাহাবীর খুব প্রশংসা শুরু করে দিলেন ওনার সামনে বসে সেখানে বসা ছিলেন আরেক সাহাবি আল মেখদাদ ইন রাজি আনহু তিনি কতগুলো মাটি হাতে করে নিয়ে আসেন এনে যে ব্যক্তি প্রশংসা করতেছিল তার মুখের মধ্যে মারলেন মেরে বললেন নবী করিম সাল্লাম আমাদেরকে হুকুম দিয়েছেন যখন দেখবা কিছু লোকে তেল মারে খালি প্রশংসা করে মাটি নিয়ে তার চেহারা মধ্যে মারবা ওই সময় তাকে সমস্ত শিক্ষা দিয়ে দিবা আর দেরি করার দরকার নাই দেখুন সাবধানে থাকবেন তাহলে অন্তত এতটুকুন করি যে আমরা মাটি না মারলেও ফিজিক্যালি নিজেরা একটু কন্ট্রোল করে নিজেদেরকে ঠিক আছে কিনা আর কেউ যদি সামনে বেশি বাড়াবাড়ি করে তাকে হাদিস বুঝাই যে একটু সতর্ক সাবধান একটু হ্যাঁ কন্ট্রোল করে কথাবার্তা বলো খুব বেশি বাড়াবাড়ি করলে আল্লাহ করবেন তোমার কোনো লাভ হবে না প্রশংসা করে অনেক সময় নিজের দল নিজের নেতা নিজের নেত্রী কোথায় যে আকাশে না ঢুকাবে অশংসা করে হায় রে সামনে বসাই কীর্তন গায় আর বুঝে যাই যে একটু বেশি কীর্তন গাইলে আমার দাম দিবে আমার একটু জায়গা দিবে আমার মন্ত্রী বানাবে আমার প্রতি নেক নজর পড়বে হায় মুসলমান আল্লাহন পড়লে যে কাম হবে আসলেই কোনো ক্ষমতা নাই মানুষ যদি আল্লাহ আসলে ক্ষমতা ইমা তিলমুল কথা তাই না অনেক সময় ভোট চুরি করে দেখো আমাদের কত ইজত না হলে আল্লাহ আমাদের ক্ষমতায় দিছে আল্লাহ দিছে তখন নিজেদের উদ্দেশ্যে আল্লাহ ব্যবহার করে লাখ নিজেদের উদ্দেশ্যে কোরআন ব্যবহার করে অথচ জানে যে ভোট করে আসছে ডাকাতি করে আসছে তো আন যদি থাকতো তাহলে ভয় করতো এটা উচ্চারণ করতে হাইরে কি করতেছি আর যেকোনো তরিকায় যদি আল্লাহ বসেও থাকে আমার আল্লাহ তালা আমাকে নামাতে বে করতে এই ক্ষমতাও আল্লাহর আছে। এটা যদি মানুষ বুঝতো তাহলে খুব খুশি গর্বে সাথে এই আয়াতকে তেলাবাদ করাতো না তেলাবাদ করার সময় চোখে দিয়ে পানি পাওয়ার কথা ছিল আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর ভয় দান করি সুন্দর সুন্দর কথাগুলো মানুষকে বলার পরে এরপরেও দেখা যায় মানুষের দুষ্কৃতি শেষ নাই মানুষ আল্লাহ তালা কাছে তবা করে না আসে না নিজেদের সীমা লঙ্ঘন জারি রাখে মক্কার কাফেররা রসুল্লাহ সালের কাছে পরেও ওনার পবিত্র জবান থেকে শোনার পরেও তাদের কোনো আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলেন। বলেন্লা আপনি দেখতে পেয়েছেন যারা এই সুন্দর কথাগুলো শোনার পরেও পৃষ্ঠ প্রদর্শন করে অন্য অন্যদিকে ঘুরে চলে যায় সুন্দর বয়ান শুনে উঠে চলে যান এগুলো শুনতে চায় না শুনলে তার দিলে ঢুকে না এগুলাকে আমলে নেয় না সুরাতে আল্লাহ বলেছেন ফেলা কথা শোনার পরেও কি করে বিশ্বাস করে না নামাজ পড়লো না বরঞ্চ এগুলাকে অবিশ্বাস করলো আর এগুলা থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে গেল ইসলামকে বাদ দিয়ে ওগুলার দিকে কত ইজমে বিশ্বাস করা শুরু করে দিল ইসলাম তার ভালো লাগে না আকদা আর দিল দিল বেশি না। অর্থাৎ খরাত কম সামান্য অথবা নেক কাজ করলো একেবারেই কম আর রা কিছু করলো সেটাকে আবার নষ্ট করে ফেললো সেটাকে ময়লা করে ফেললো সেটাকে আবর্জনায় ঢুকে দিল যে সমস্ত লোক ভালো কাজে একটু আগায় আগে আবার পিছিয়ে চলে যায় এদের ব্যাপারে এই এসেছে যে আরব দেশে কোনো সময় লোকেরা কুয়া খনন করে কূপ খনন করে পানির জন্য মাটি খুঁড়তে থাকে কুয়া কুয়া দেখছে না অনেক গভীরে যেতে অনেক নিচে যেতে হয় তো যখন তারা যায় যেতে যেতে অনেক খোঁড়ার পরে যখন দেখে বা কিছু খোঁড়ার পরে দেখে বিশাল পাথরের চাটান এখন এটাকে তো তারা খুঁড়তে পারছে না তখন এতক্ষণে পরিশ্রম সব পণ্ড হয়ে গেল বলে যে আর হলো না কাজ ফালাও এটা তখন তারা বলে আমাল যে আমাদের কাজটা বেকার হয়ে গেল এখানে পানি পাওয়া যাবে না চলো এটা ছেড়ে দিলাম এইরকম আহ কিছু লোক আছে যারা একটু নেক কাজ করে কিছু সৎকা দেয় হ্যাঁ কিন্তু আর বেশি আগায় না অন্য আয়ের পরে আয় বলা হয়েছে আল্লাহ বলেন তার কাছে কি গায়েবের নলেজ আছে খবর আছে সে সবকিছু দেখতেছে যে এই সদকা দেওয়া ইমানের রাস্তায় চলা এগুলো এমন ফায়দা নাই সে যে সিদ্ধান্ত নিয়ে ফেললো এটা কিসের ভিত্তিতে সে নিল্কুফ অনেক সময় লোকেরা নেক কাজে বেশি দেয় না অল্প একটু দেয় আর দিতে চায় না একবার দিসি আর কত দিব প্রত্যেকদিন চান কেন মেজাজ খারাপ হয়ে যায় তাই না এরকম যখন করে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন যে সে মনে করে দিলে গরিব হয়ে যাবে সে দিলেই গরিব হয়ে যাবে যাবে তার কে বলছে বর্তমানে দিলে তো বাড়বে আমি বলেছি মানাকা সামাল সদাকা হাজি রসুল বলেছেন যে সদাকা দিলে মাল কমে যাবে না কোনদিন আল্লা পরি কিন্তু মানুষ বিশ্বাস করতে চায় না হালা আন বরঞ্চ আসলে মানুষের কাছে কোন নির্ভরযোগ্য খবর নাই দিলেই কমে যাবে খবর তো আসলে দিলে বাড়বে কিন্তু আসলে অন্তরের মধ্যে যে আছে এই বকিলির কারণে মানুষ এই উল্টা পাল্টা কনসেপ্ট মধ্যে ভোগে দিতে চায় না বেশি আর চিন্তা করে দিলে গরিব হয়ে যাবে কমে যাবে আর যিনি তার কাছ থেকে সুসংবাদ গ্রহণ করো যে তিনি তোমার মাল কমাই দেবেন না আল্লাহ আরো বলেছেন তোমরা যা কিছু খরচ নেন আর এগুলো তোমাদের কমাই দেন না তিনি হচ্ছেন সর্বোত্তম রেজিক দানকারী তো আল্লাহ তালা এগুলো বললেন আর তাদেরকে সুসংবাদ দিচ্ছেন যে এগুলা কমবে না এই যারা আল্লাহ রাস্তায় দান খয়াত করো তোমরা করতে থাকো তাদের কাছে কি খবর আসে নাই এই যে মুসা আল্লাহামের কাছে যে সমস্ত শহিফা কিতাব এসেছিল সেখানে তো একই কথা বলা হয়েছে সব কিতাবে আল্লাহ তালা বলেছেন দান খয়রাত করলে মাল দৌলত কমবে না কোনো লোক গরিব হয়ে যাবে না এই কথা তারা পায় না আগের কিতাবে কথা কথাকে পূরণ করেছেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহ তালা সমস্ত কথাকে গ্রহণ করেছেন পূরণ করেছেন এবং আল্লাহ তালা আহ আমার আবিহি আল্লাহ ওনাকে যা নির্দেশ করেছেন সবগুলোকে পালন করেছেন এরা তো মকর করারের আদি পিতাকে ইব্রাহিম আলাইলাম তারা খুব গর্ব করতো আমরা ইব্রাহিম আলাহামের বংশধ তারা জানত কিন্তু এটা তো বলতো তোমাদের পিতা ইব্রাহিম আলাহ ইসলাম তো একই কাজ করেছেন এভাবে দিয়েছেন আল্লাহর খিতাব ওনার কাছে দিয়েছে সেখানে কথা বলা আছে এখন তোমরা কেন অনেক আরবের অনেক লোকেরা ইসলামে আসতো না যে ইসলামে আসলেই দান খায়রাত করা লাগবে এটাও একটা কারণ ছিল এরপরে আল্লাহ বলছেন বেকুফর আলাইহা আনহা আহাদ অনেক সময় লিডারদের কথা শুনতো সারদারদের কথা শুনতো তাদের কথা শুনে বলতে যে আমাদের লিডার যা বলে তার কথা শুনবো তিনি যদি এটা রং হয় তিনি আল্লাহ জবাব দিবেন এটা এখনো আমাদের সমাজে কিছু কিছু আছে লিডারের উপরে তাবাকল করে বসে থাকেন তার কথা মতো অন্যায় কাজ করে যান তাদের সঙ্গে প্রস্তুত হয়ে যান অন্যায় কাজে জাহেরি নেতৃত্বকে এইভাবে গ্রহণ করে নিয়ে বসে আছে কারো গুনার দায়িত্ব কেউ নেবে না বরঞ্চ নিজেকেই নিতে হবে ও আন্িল ইনসান ও আল্লাহ ইনসান নিজেটা নিজেকে গ্রহণ করতে হবে নিজের আমল নিজের আখে নিজেকে তৈরি করতে হবে আরেকজনের উপরে ভরসা করে যে শোনো তোমার আমল দ্বারা যতই চেষ্টা করা জান্নাতে দিতে পারবে না শর্টকাট রাস্তা ধরো বলে শর্টকাট রাস্তা কি এমন এক বুজুর্গ আছেন তার ধরবা তিনি তোমাকে ছাড়া জান্নাতে জান্েনই না তার সঙ্গে পাকাপ্ত ওয়াদা করে ফেল বাইয়াত গ্রহণ করা খালাস কি শর্টকাট কারবা। এত কষ্ট করে আমল করা দরকার আছে এক ব্যাবসায়ী আসেন বাংলাদেশ থেকে আমাকে এক ভাই এখানকার বলেন ওনার বাসায় বেড়াতে আসছে তো উনি কিছু ইসলামের দাওয়াত দিলেন তখন তিনি বলতেছিলেন যে দেখেন ভাই আপনার যা বলতেছেন ইসলামের আমল করা প্র্যাকটিস করে এত কষ্ট করে জান্নাতে যাওয়া এটা আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হয় খুব বেশি এটা আসলে সম্ভব না এক্সাম্পল হলো কি কয় সচিবালয়ে ঢুকতে হলে সেক্রেটারিটে ঢুকতে হলে অনেক সময় দেখা যায় এই যে আপনার পাশ ছাড়া ঢুকা যায় না তো সবাই তো আবার পাশ পায় না একটা পাশ নেওয়া লাগে তাই না পাশ আপনি যদি মিনিস্টারের পিছনে থাকেন সেক্রেটারি তার সাথে কি সহজ রাস্তা এত সহজ রাস্তা কঠিনটা আসবে কেন মানুষ এই সমস্ত ধোকা আল্লাহ পুরস্কার বলে দিচ্ছেন আল্লাহ তাজির ওয়াজ এরা উখরা একজনের গুনার ভার আরেকজনে হালকা করতে পারবে না বহন করতেও পারবে না কমাতেও পারবে না বাড়াতেও পারবে না প্রত্যেককে নিজের আমলকে নিয়ে হবে এই প্রসঙ্গে ইমাম শাফি রহমতুল্লাহ আলহী একটি মাসালার ইশতেহাজ করেছেন যেটা আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে কমপ্লিট করবো আজকে এখানে থাক